সিএম পালন করা এটা এমনি আবাদতী সাল্লাম এই মাসে সবচেয়ে বেশি সিএম পালন করতেন তেরো চোদ্দ পনেরো পালন করা এটা শূন্য নবীলামের গুরুত্বপূর্ণ একটা শূন্য প্রতি মাসে তেরো চোদ্দ রোজা সারা মাস কোনো খবর নাই শুধু পনেরো তারিখে রোজা রাখতেছে তখন এটা সুন্নত হবে না এটা হবে খালাফে সুনাফ কারণ যেটা নবিসাম থেকে ফজিলত প্রমাণিত না সেটাকে নিজে ফজিলত বিশ্বাস করা এটাই সুন্নতের